দীর্ঘ সময় ধরে এই অন্ধকার যুগ সম্পর্কে চুপ করেছিলাম বছরের পর বছর কেটে গেছে আমি এই সময় নিয়ে কিছু না লিখে এড়িয়ে গিয়েছি আমি এক এক এই নিয়ে মুসলিমদের অবস্থা নিয়ে কি লিখবো না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম আমার মনে হতো আমার মা যদি আমাকে এই সময় জন্ম না দিতেন আমার মনে হতো আমি যদি এই অবস্থা দেখার আগেই মারা যেতাম আমার মনে হতো আমি যদি সব ভুলে যেতে পারতাম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 বাগদাদ দখলের পর তাড়িরা আরো উদ্ধত ও যুদ্ধংদেহী হয়ে উঠল একের পর এক মুসলিম ভূমি দখল করতে লাগল চলতে থাকল গণহত্যা আর ধর্ষণের মহোৎসব বাগদাদ অতিক্রম করে তারা পৌঁছালো ফোরাতে সিরিয়ার আলেপয় পৌঁছে সেখানে যাদের পেলো প্রায় সবাইকে মেরে ফেলল তারপর তারা দামেশকের দিকে অগ্রসর হলো। এরপর তারা দখল করল একে একে নাবালুস বাইতুল মাকদিস এবং গাজা প্রতিরোধ করে তোলার কেউ ছিল না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 কাতাররা খুব শীঘ্রই মিশর আক্রমণ করতে যাচ্ছে খুব গুরুতর পরিস্থিতি তাই আসো বিভেদ ভুলে আমরা আল্লাহর ওয়াস্তে একত্রিত হই আর শত্রুদের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করি মুসলিম নেতাদের নেতাদেরকে নিয়ে সাইফাউদ্দিন খুবই দুশ্চিন্তা ছিলেন তার মাথা ব্যথার মূল কারণ ছিল দামেস্কের আমির নাসির ইউসুফ আল আয়ুবী সে ছিল সালাউদ্দিন আল আইয়ুবির নাতি কিন্তু কেবল ওই রক্তের সম্পর্কই ছিল কাজে কর্মে সালাউদ্দিন আল আইবির ধারে কাছেও সে ছিল না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 আমরা ছোট্ট একটা মসজিদের কোন ইমামকে খুঁজে পাবনা যে উম্মার স্বার্থে স্বেচ্ছায় পথ থেকে সরে দাঁড়াতে রাজি আছে কিন্তু কুতুস এমন ছিলেন না তিনি ছিলেন না তার উদ্দেশ্য ছিল উম্মার সম্মানকে রক্ষা করা উম্মার মহিলাদের ইজ্জতকে রক্ষা করা উম্মাকে রক্তপাত থেকে বাঁচানো আর নাসিদ ইউসুফ আল আইউবি ছিল অহংকারী অতপর সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল সাইফাদ্দ আল কুতুজের পরিকল্পনায় সে একটা মাথা ব্যথা হয়ে থাকলো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 ওসলাম আল সঈদন মহম্ম ওসাবি ওসলম আলহামদুলিল্লাহ العالمين